أليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه وعلى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأتصم بحبل الله جميعا ولا تفرقوا وقال سبحانه إن الذين فرقوا دينهم وكانوا سياعا لفت منهم في شيء قطو شبطي أمرأة ندرك أعلى شنال فوريا شيء যে কথাটা অত্যন্ত স্পষ্ট হয়েছে যে মুসলিম সাম্রাজ্য তথা মুসলমানদের পতনের যে মূল কারণ ছিল সেটা হলো মাঝহাবী দ্বন্দ্ব মাঝহাবপন্থীরা বিশেষ করে গোড়ামী যারা মাঝহবের অন্ধ গোড়ামী বিশ্বাসী যারা আপোষের মধ্যে লড়াই শিয়াদের স্বভাবজাত ইসলামের দুশ্মনী এই সব মিলেই ইসলামের পতন এবং মুসলমানদের আপসের মধ্যে লড়াইয়ের চরমসীমা আকার ধারণ করে এ কথাটা সকল ঐতিহাসিক বিশারদগুণ একমত এ মিলে তাই মিয়া বলেন যে তাতারিদের প্রাধান্য বিস্তার হয়েছিল বেলা দুঃসাত কজিগী अर्थात उपागर और उपागर मध्यप्राचर देशगुली बाहन आक्रमण कारण छोटा मुसलमान मध्य विभिन्न दल मत आपोर मध्य मधब साफी हम्बाली मालिकी हानाफी साफीरा हम्बाली हानाफी बिुदे एम साफी हानाफी माधबिर लोक के इसलम खारिज এরা মুসলমানই না কুফুরি ফতোয়া একইভাবে হানাফিরা সাফিদেরকে মুসলমান থেকে খারিজ এইভাবে হামদালিরা ঠিক একইভাবে পশ্চিমা দেশগুলিতে মালিকী মাঝাবের ওই একই কাণ্ড যার ফলে তাঁতারি বাহিনীদের হালাকু হালাকুখার বাহিনী এই মুসলমানদের দেশগুলিতে আক্রমণ করার জন্য বিরাট এক পথ সরুম করে দেয় রাসাইল কুকুরা দ্বিতীয় খন্ড তিনশো পৃষ্ঠা ইবন যিনি ইবনাজ দা লহান ভাষ্যকার তাহাবিয়া যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকিদার কিতাব এটির ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন ইবনা আবিল যিনি সাতশো বিরানব্বইতে ইন্তেকাল করেছেন তিনি বলেন যে ইরিনজিদের পশ্চিমা দেশগুলিতে প্রভুত্ব বিস্তার এবং তাঁতারি বাহিনী উপসাগরীয় দেশগুলিতে বা মধ্য যেটাকে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের এখানে প্রবেশের যেটা কারণ ছিল যে মুসলমানদের আপোষের মধ্যে মাঝহির গোড়ামি দলাদলি নিজেদের মধ্যে মারামারি হানাহানি আর এর পিছনে এদের যা ছিল সেটা ছিল সকলেই নিজেদের নিজেদেরকে হক মনে করে অন্যদেরকে বা আপেল মনে করে একে অপরে লড়াই সকলেই নিজেদের ধারণার পূজা করে নিজেদের নাপসের পূজা করে রবা আলমীর পক্ষ থেকে যে হেদায়ত তাদের কাছে এসেছিল সেই হেদায়তকে ভুলে গিয়ে আপোষের মধ্যে এরা লড়েছে যার কারণে এই ফ্রিঞ্জিদের পশ্চিমা দেশগুলিতে এবং তাতারিদের উপসাগরীয় দেশগুলিতে আসার এক বিরাট পথ সুগম করে দেয়ের সতর্ক একশো আঠাশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা আল্লা সাহিদ রেজা হোসাইনি তার মহাবারাত গ্রন্থের ছাপান্ন পৃষ্ঠায় বলেন যে হানাফি শাহি শিয়া সুন্নি এমনকি সুন্নিদের আপসের মধ্যে যে কলহ এবং ফেতনা এটাই তাঁতারি বাহিনীকে এদের উপর হামলা করার সুযোগ করে দেয় যেই তাঁতারি বাহিনীকে সেই যুগের এজুজ মাজুজ বলে আখ্যায়িত করা হয়েছিল এজুজ মাজুজ বাহিনী আসবে হাদিসে আসে এবং দুনিয়া সব খায় শেষ করে দেবে এক ফোঁটা পানি রাখবে না এরা দৈনিক ওই যে পাহাড়ের মধ্যে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটাকে কাটতেছে বের হবে আগামী কাল আবার ফিরে যাই আবার ওই পাহাড় পূরণ করে রেখে আল্লাহ রবাহ মাজুজ বের হবে যে এটা কেয়ামতের বড় আলামতের একটা যেটা কেয়ামতের আগে আগে তাদের এই দুনিয়ায় তারা বের হয়ে আসবে তো সেই যুগে তাঁতারি বাহিনীকে ইয়াজুজ মাজুজ বাহিনী বলে আখ্যায়িত করেছেন আল্লামা সৈয়দ রেজা হোসেনী রাহিমল ঠিক একইভাবে আল্লাহ সাইদুলিল্লাহ হাসাইন তা তফসিরুল মানারের তৃতীয় খণ্ডের দশ পৃষ্ঠায় বলেন যে বাগদাদ ধ্বংসের যে সেই যুগের বাগদাদ ছিল মুসলমানদের প্রাণ কেন্দ্র সেটাই ছিল তাদের রাজধানী এই বাগদাদ ধ্বংসের যে মূল কারণ ছিল সেটা ছিল সাফি হানাফিদের আপসের মধ্যে লড়াই বিদ্বেষ হিংসা মারামারি হানাহানি এবং সেই সমাকাল বাগদাদের প্রধানমন্ত্রী শিয়া প্রধানমন্ত্রী ইবনুল আলকামি ইবনুল আলকামি এ ছিল রাফেজি অত্যন্ত ইসলাম ও মুসলিম বিদ্বেষী ছিল কিন্তু সে প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত পৌঁছে মুসলমানদেরকে হালাক করার জন্যে ধ্বংস করার জন্য সে হালাকুখাকে ডেকে নিয়ে আসে যেটা আমরা পরে জানতে পারতেছি এই ইবনুল আলকামি শ্রী রাতেজি এ বড় গাদ্দার ছিল বাগদাদের সেই য সেই তখনকার যে আপনার ইবদুল মহত আল খালিফা মহতলা প্রধানমন্ত্রী এই বড় খেয়ালত করেই কিন্তু বাগদাদ পতনের কাণ্ড ঘটে যেটা আমরা একটু পরে জানতে পারতো দেখেন শেখ আবদুল রহাব শাহরানী আর কিতাব তার কিতাব মিজান এর প্রথম খণ্ডের তেতাল্লিশ পৃষ্ঠায় বলেন যে খুব একটা চমৎকার ঘটনাও উল্লেখ করেছেন হানাফি সাথীরা যাতে করে নিজেদের শক্তি কমে না যায় এই জন্য আপন আপন মাঝাবের মোল্লারা ও লামারা ফটোয়া দিয়েছিলেন যে রমজান মাসে ইফতারি করা তোমাদের জন্য যায় নামিল্লা রমজান মাসে যদি রোজা রাখে তাহলে কি হবে কমজোর যাবে রোজা রাখার ফলে মুসলমান কি হবে কমজোর যাবে তাই যারাই রোজা রাখবে তারাই পরাজয় বিবরণ করবে কাজে হানাফি মাঝহাবের ওলা মারা দিয়েছিলেন যে তোমাদের জন্য রমজান মাসে ইফতারি করা এখন যায় রোজা দরকার নেই পরে দেখা যাবে পরে ঠিক একইভাবে সাফি মাঝহাবের ওলা মাগন তাদের সাহাফিদেরকে সাফি মাঝহাব অবলম্বীদেরকে দিলেন যে রমজান মাসে রোজা রাখার দরকার নেই কারণ রোজা যদি রাখে कमजोर हो जा दुरबल हो जा लड़ाई करते कि परस्त हो जाए ऐतिहासिक आफिफ आलिया हानाफी साहफी मधब लोक निजेद मधब के टिक रखारियों समाझब एवं जघन्य लोकर के समर्थन करते ठाबोध कराई पर घर ना हत्या करते दिल का आज अवस्था तरह दल चिंताधार निजे दलभुक्त हम সে যতই খারাপ হোক না কেন সে কিন্তু না কেন তাকে ঘৃণা শুধু না তাকে হত্যা করতেও কিছু মনে তোমাদের না এই দলীয় কন্দল কিন্তু এতেই প্রমাণ করে বলতেছেন যে এইভাবে তারা বাতিলের সহযোগিতা করতে এবং সত্যি সত্যকে ধ্বংস করতে নিজেরা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে হানাফি সাফি মাঝাবের লোকেরা সদলীয় লোক যতই খারাপ তাকে সমর্থন করেছে অন্য দলীয় অন্য লোক যতই ভালো হোক তাকে শুধু ঘৃণা না এবং আমি কিন্তু অনেক ছেড়ে মানে নাম ধরে ধরে অনেকা মোহাব্দেশ বড় বড় আলীম তাদের কথা উল্লেখ করেছেন কিভাবে তাদেরকে নিঃশংস হত্যা করেছে তারা আল্লাহ রব আলী উনি আরো বলতেছেন আল্লাহর আলমিন তো বলেছেন ও আতাসম্লাহে জামি এ কথা এরা ভুলেই গিয়েছে আপোষে সবাই সবাই সবাই মুসলমান কিন্তু আল্লাহর মানিস করে ও আতাসাবাহে জমিও তোমরা সবাই সকলে আল্লাহ একটা এক উল্লেখ করেছেন ইমান যারা তাদের দিনকে টুকরা টুকরা করে দিয়েছে অকানুষিয়া এবং তার আপসের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে কোন সম্পর্ক নেই যারা নিজেরা বিভিন্ন দলে দিনকে টুকরো টুকরো করে দিয়েছে নবী তুমি তাদের সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই সুরান আম একশো উনষাট নম্বর আয় এবার বলতেছেন যে এই মুসলমানদের এত বড় দুর্দশা অবস্থা দেখে আল্লাহ ছাড়া আর কাছে কারোর আর কোন উপায় নেই কারণ কার কাছে জানাবে সবাই তো একই অবস্থা তাহলে এখন পর্যন্ত আমরা যে কথাটা আমাদের কাছে স্পষ্ট হলো যে মুসলমানদের ধ্বংস এবং ইসলামের ইসলামী সম্রাজ্যের ধ্বংসের মূল কারণ ছিল মাঝহী কন্ডল বিদ্বেষ হানাফি সাফি মালিকী হমবেলি আপসে শিয়া সুন্নির আপোষে লড়াই ছিল মূল কারণ এবার আমরা সংক্ষিপ্তভাবে ইসলামী ইসলামের রাজধানী মূল কেন্দ্র বাগদাদ যে বাগদাদ প্রায় ছয় শত বছর ধরে মুসলমানদের হাতে লালিত পালিত হয়ে যেখানে সকল ইসলামী ও ইসলামের কৃষ্টি কালচার যেখানে লালিত পালিত হয়েছিল সেই বাগদাদির ধ্বংস কীভাবে হলো এর সংক্ষিপ্ত আমরা ইতিহাস জানি ছয়শো একজিতে হেজিতে তাতারিদের তাতারি যে নর রাক্ষস বাহিনীদের সেনাপতি এই ছয়শো এক খ্রিস্টাব্দে হিজিতে নিজের উপাধি ধারণ করল কি চিন্নিস খান ছয়শো এক হেজিতে আসলে চিনের মঙ্গলিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া বা পুরো এশিয়ার মধ্যে এই তাতারি বাহিনীদের একে একে সমস্ত দেশগুলিকে তারা জয় করতে থাকে এবং তাদের যে প্রভুত্ব খেলাতে থাকে তো তিমুজিম ছয়শো এক হিজড়িতে নিজেকে তিমিস খান বলে ঘোষণা দেয় এবং ছয়শো চোদ্দ হিজড়িতে সে দখল করে এবং ছয়শো বাইশ হিজড়িতে সে মারা যায় তিরিশ খান সে তার দেশ বিজয়ের যে সাম্রাজ্য টেকনিস খান শুধু সেই মঙ্গলিয়া চীনের মঙ্গোলিয়া থেকে দেশ বিজয়ের যে স্বপ্ন দেখে সামনে বাদিয়ে থাকে এক পর্যায়ে কিন্তু যখন সে মারা গেল ছয়শো বাইশিতে এরপরে তার সাম্রাজ্য ভাগ হয়ে গেল তার সন্তানদের মধ্যে পুরো এশিয়া বা মধ্য এশিয়া ভাঙে পড়ল তার ছেলে হালাকু খাল ভাগে হালাকুখা বাগদাদকে আক্রমণ করার জন্য বহু ধরনের জল্পনা কল্পনা করতে থাকে কিন্তু কোনোভাবেই এর পথ খোঁজ করে পান না শেষ পর্যন্ত মুসলমানরা নিজেরাই এই বাগদাদের সমস্ত পথগুলিকে খুঁজে দিল কার জন্যে হালাকুখার জন্যে আর তার ঘটনাটা হচ্ছে যে খোড়া খানে হানাকি আর ছাতিদের মধ্যে বিরাট লয় যার ফলে হালাকু খাঁকে ডেকে নিয়ে আসলো খোরাসনের তৃ কৃষ্ণগুড়ির হানাফি মাঝামের যারা লোক তারা হালাকুখা হালাকুখাকে ডেকে নিয়ে আসলো কি করার জন্য সাথীদেরকে ধ্বংস করার জন্য কত সময় এটা ছয়শো বাইশের মানে চিনি খান্তিক মৃত্যুর পরে কৃষ্ণগুড়ির হানাফি ভাইরা ডেকে নিয়ে আসলো কাকে হালাকুখাঁকে সাফিদেরকে আক্রমণ করার জন্য। হালাকুখার জন্য তারা তুষ্ণগরের সমস্ত দরজা খুলে দিল ও নিজেরা তাদেরকে স্বাগতম জানিয়ে প্রবেশ করালো শুভেচ্ছা স্বাগতম জানিয়ে সাথীদেরকে হত্যা করার জন্য কিন্তু যে মুসলমানদের রক্তপীপাশু যে হানাফি সাফি হামদেলি মালিকী আর সিয়াশলীর পার্থক্য যায় না শুধু জানে মুসলমানার অমুসলিম কাজী তার তরবাই যখন মুসলমানদের উপরে নির্মম ভাবে চালাতে শুরু করলো তখন কিন্তু সাফি আর হানাফি আর মালিকী আর অন্য কোনো মাঝভাবের পার্থক্য সে করল না একম একাধারে যাকেই পেলো তাকেই হত্যা করতে থাকল সরজুলবাল বালাগা ইবনা আদুল হাদিব দ্বিতীয় খণ্ড চারশো তিরানব্বই ত্রিশটা তাহলে এখানে আমরা যে কথাটা বুঝতে পারলাম যে হালাকুখা বাগদাবের ঢুকার এখন পথ কিন্তু পেয়ে গেল সেটা হলো খোরাসনের তুষনগরীতে এসে পৌঁছে গেল এবার হালাকুখার যে ওয়জির ছিল প্রধানমন্ত্রী খাওয়াজা নাসির উদ্দিন তুসি যে ছয়শ বাহাত্তর খ্রিস্টে মারা গেছে আর এদিকে বাগদাবের যে খালিফা মত বিল ওয়জির হচ্ছেন প্রধানমন্ত্রী হচ্ছে ইবনা হালাকুখার প্রধানমন্ত্রী বাগদারের খালিফ মত প্রধানমন্ত্রী ইবনুল আলকামি এ একজন বড় শিয়া তাতেজি দুজনই কিন্তু চরম ইসলাম ও মুসলমানদের বুদ্ধি হালাকুখাকে যখন সে তুসনগরীতে তখন কিন্তু এই আল কামি বাগদাবের প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখতে থাকে এবং উদ্বুদ্ধ করতে থাকে যে আপনি তাড়াতাড়ি কি করুন বাগদাদের উপর হামলা করুন আমি আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ওইদিকে প্রধানমন্ত্রী শিয়া এখানেও প্রধানমন্ত্রী শিয়া দুইজনেই আপসের মধ্যে যুক্তি পরামর্শ করে একের পর এক হালাকোহাকে উদ্বুদ্ধ করতে থাকে কারণ হালাকোহা কিন্তু স্বাভাবিকভাবে বাগদানের একটা বিরাট রব্রবা দবদবা ছিল একটা ভয় ছিল ওইখানে হামলা করার মত কোনোভাবে সে সাহস পাচ্ছিল না কিন্তু যখন তার প্রধানমন্ত্রী এবং বাগদাদের প্রধানমন্ত্রী দুজনেই তাকে উৎসাহিত করতেছে যা আপনি প্রবেশ করুন আমরা সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করবো শুধু তাই নাই ইগন আলকানি বাগদানের যেখানে দুই লক্ষ শূন্য শুধু বাগদাদকে পাড়া দেওয়ার জন্য ছিল সেখান থেকে সমস্ত সৈন্যকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে মাত্র দশ হাজার সৈন্য বাগদাদের মধ্যে রাখে তবুও খালি শেষ পর্যন্ত রাহিমাল্লাহ বলেন ইবনু আল কামি সে তার দোস্ত সুলতান আরবা আরবাল সুলতান ইবনুসুলাই কে পত্র লিখল যা আপনি হালাকুঘাকে উদ্বুদ্ধ করেন বাগদাদ হালাক বাগদাদের উপর ই করার জন্য আক্রমণ করার জন্য বট কথা আলকানি আল কামিক ওইদিকে তুসিকে নাসির উদ্দিন এদিকে এদিকে ইবনুসুলাই আরবালের সুলতানকে বিভিন্নভাবে চিঠি লিখে ওদিকে আহ মাসুলের মুসুল মুসুলের যে রাষ্ট্র নায়ক লু চিঠি লিখলো কি করো সবারকে চিঠি লিখতেছে বাগদাদ ধ্বংস করার জন্য তাই হারাকুখা যখন দেখল যে বাগদাদের প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই আমাকে আহ্বান জানাচ্ছে তখন এই আর হারানো যাবে না এবার আসেন ছয়শ ছাপ্পান্ন হিজড়ির সেই করুণ কাহিনী মুসলমানদের হারাকুখা মহাবলম মাসের বারো তারিখ ঢুকে পড়লো কোথায় বাগদাদে বাংলাদেশের যতগুলি দাঁড় ছিল সমস্ত সিংহ দ্বারগুলিকে খুলে দেওয়া হল বারোই মাহরম থেকে নিয়ে চব্বিশ সফর পর্যন্ত সে কোন বর্ণায় আছে তেত্রিশ দিন কেউ কেউ বলেছেন কোন ঐতিহাসিক গুণ চৌত্রিশ দিন কেউ বলেছেন চল্লিশ দিন হত্যা বাহাজানি সেনা ব্যবচার নারী পুরুষ আবাল দৃঢ় বলিতা শিশু সকলকে একাধারে হত্যা করা শুরু করলো কোন ঐতিহাসিক রহমতুল বলেন যে আজ থেকে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে এই কয়েকদিনই হত্যা করে যারা ঘরের মধ্যে লুকিয়ে গিয়েছিল তাদেরকে হওয়া করে দেখে নিয়ে সেখান থেকে হত্যা করেছে তার ঘরকে পুরা ধসি দেওয়া হয়েছে এমনকি দুতল তিনতল সমস্ত ইয়ে থেকে ভবনগুলি থেকে নালা দিয়ে রক্তের বন্যা বয়ে গিয়েছিল রাজপথ সমস্ত লাল হয়ে গিয়েছিল এবং এমনকি দুর্গন্ধ এতই বেড়ে গিয়েছিল যে সেখানে বসবসের আর কোনোভাবে মানুষের যজ্ঞ ছিল না পরে বৃষ্টির পানিতে এটা ধুয়ে যায় এদিকে বাগদানের যে অত্যন্ত প্রসিদ্ধ যে লাইব্রেরি ছিল যেখানে মুসলিম জাতির ছয়শ বছরের যত গবেষণা যত গুরুত্বপূর্ণ পুস্তক পাণ্ডুলিপি ছিল সমস্তগুলিকে জ্বালিয়ে দিয়ে টাইটনিক নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হল এমনকি টাইটনিক নদীর পানির সোধ বন্ধ হয়ে গিয়েছিল তার যে লাইব্রেরি জানছিলেন তিনি বুক চাপড়াতে চাপড়াতে রাজপথেই তিনি মানে নিহত হয়েছিলেন বলেছিলেন যে মুসলমান আজকে যা হারিয়েছে জুহরের মতো আর তাদেরকে কোনো দিন দাঁড়িয়ে আর কথা বলতে হবে না এইভাবে বাগদাবের পতন হয়ে গেল এখান থেকে হালাকুখা এবার যখন রাজধানী দখল হয়ে গেল তখন আর বাকি শহরগুলি দখল করা তো কোনো কথাই না এই ছয়শো সতেরো থেকে ১৮ পর্যন্ত সমরকান বোখারা তোরাচান খাওয়ারজেন রি হামদান আজারবাইজান। কাসবিন তুবরি মারা মরা আরবালা তারপরে তিলমিল বালঘ নিশাপুর না মারোয়া হেরাস এই সমস্ত সবগুড়ি একে একে হালাকুখা বেজয় বিজয় করে ফেলল ঠিক থেকে ছয়শো একুশের মধ্যে কুম কাশান রি হামদান মানে পুনরাক্রমণ আর কি যেগুলি কিছু বেঁচে ছিল পুনরাক্রমণ ঠিক এইভাবে ছয়শো চব্বিশে ইসফাহান ছয়শ আঠাশে খোরাস আবার আবার আদালবাইজান মরাজ মরদানি এরপরে সারা উনত্রিশে সাহারা সাহারা না কি জনপর এইভাবে হারাকুখা ছয়শ ছাপ থেকে নিয়ে ছয়শ্টি পর্যন্ত তার মৃত্যুর আগুন ছয়শে মারা যায় পর্যন্ত একইভাবে নৃশংস হত্যাতে থাকে এক খাওয়ারে জিনে সে বারো লক্ষ মুসলমানকে হত্যা করে ছয়শ আঠাশে খোরাসানে এমন এক অবস্থা যেখানে কোনো মানুষ বসবাস করার মতো কোনো অবস্থা ছিল না কি খোয়াথানের পুরুষদের মাথার খুলিগুলি নিয়ে একটা পিরামিড বানালো মহিলাদের মাথার খুনি নিয়ে একটা পিরামিড বানালো ছোট বাচ্চাদের শিশুদের মাথার খুলি একটা পিরামিড বানালো। খুনিগুলি শহরে তেরো লক্ষ মুসলমানকে হত্যা করলো এইভাবে যারা ভেঙে গিয়েছিল পালিয়ে গিয়েছিল তাদেরকে আবার ধরে নিয়ে সে পাঁচ হাজার হত্যা করলো তাহলে এই তেরো লক্ষ পাঁচ হাজার মানুষকে হত্যা করলো ঠিক এইভাবে ঐতিহাসিক গুণ বলেছেন যে বামিউন শহরে এমন এক অবস্থা নৃশংস অবস্থা ঘটেছিল শ্মশাংঘাটি যে একশো বছরের মতো সেখানে কোনো ঘাড় জঙ্গে নাই হয় ঐতিহাসিক গুণ বলেছেন যে এই নৃশংস হত্যা কারণে যে অবস্থা ঘটেছিল যে হাজারে একজনও মানুষ বেঁচে থাকতে পারেনি যার কারণ ছিল মাঝাবী দ্বন্দ্ব কলহ ফাঁসাদ আমার ইমাম বেশি দামি তোমার মাম কম জান আমার মাধাবে ঠিক তোমার মাঝাব ঠিক না তুমি কেন হাত ওপরে বাঁধবে তুমি কেন নিচে বাঁধবে তুমি কেন জোরে তুমি কন্দ দলহ যে ধরে যে ইসলাম জিন্দা হয়েছিল সেই ইসলামকে নিজেরাই মাঝাবী কন্দলে ডুবিয়ে দিল অমুসলিম হালাকুর হাতে আজও কিন্তু আমি আপনাদের বলতে চাই आज एक कसलम के ध्वस करारे जो नासिकरा जलबादी आज के पाश्चा देशगुली आज के खीष्टान और यहुदी हिंदू और बौद्धरा सारा पृथ्वी से जो मुसलमान के निधन कर जा बसनिया हार जोना शेष हो चिचानी चीतनिया मुसलमान निधन हो फिल्तने हिगे फिलिपाइन होश्मीर हम हो তখনও কিন্তু মুসলমানরা আজও আবার নতুন করে মক্কা কাবা গৃহের চারটি মুসল্লা কায়েম করার জন্য আজও কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আরো যদি শুরু করে যাই চারমা যাবে চার মশল্লা করতে একদিনও দেরি হবে না ঠিক না বেটি যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় হারামে জুমার দিনে আজকে থেকে আবার চারমা যাবে মুসল্লা মসল্লা হবে এবং কেক দিক নিবে আমার মনে হয় আমার মনে হয় মাকামি ইব্রাহিমের দিক যেহেতু মাকামি ইব্রাহিমের একটা গুরুত্ব আছে জলজন জমকূপ আছে সাফা মারুয়া আছে এদিকে এই দিক নেওয়ার জন্য বুঝি আবার এমন এক লড়াই হবে যে লড়াই হয়তো দুনিয়া আর কেউ দেখেনি এমন অবস্থা আমাদের ভিতরে আজও বিরাজ করতেছে আজও হানাফি সাফি মালিকী হামবেলির লড়াই চলতেছে ভিতরে ভিতরে যে এখানে পারতেছে আজও বিলবিত আর দেবন্ধীর মধ্যে লড়াই চলছে আজ বিভিন্ন তরিক তরিকাপন্থীদের মধ্যে লড়াই চলতেছে আজ বিভিন্ন শুননি এবং আজও আমাদের শুননি এবং আলু সুন্ন ঐদামা কত নাম দিয়ে এবং মহাবীর নাম দিয়ে লড়াই চলতেছে শুনি প্লিজ কালি বন্ধুগণ আমি আপনাদের এর আগে একজন আলোচনায় বলেছিলাম যে সত্যিকারী মুস ইসলাম ও মুসলমানের দুশ্মন কে अभी भाग करते गई बोले मुसलमान और इसलमाम दुश्मन दू प्रकार एक हलोजी और एक जतियों दुजात बारा अमुसलिम विजाति बोलते जरा अमुसलिम अमुसलिमराइ भागे बढ़ होते भाग जरा धर्म विश्वास और एक भाग जरा धर्म विश्वास करे ना को धर्मकर्मा माने ना ये रख कमिस्टर कम्युनिस्टर्म माने আবার যারা ধর্ম মানে এদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে আসমানি কিতাবিল তাওরা তালিজিল এক একটা কপি আর এক কপির সঙ্গে আসমান পার্থক্য কোন মিল নেই কিন্তু কি কোরআন সেই যুগের কোরআন জমা করা হয়েছিল আজ পর্যন্ত কোন পার্থক্য দেখাতে পেরেছে পারেনি তাহলে এক দল যারা ধর্মবিশ্বাসী এক দল যারা আসমানি কিতাবের দাবিদার তাড়াতাড়ির এবং নবী রসুল হাজার এই সার দাবি করে তারাও কিন্তু মুসলমানকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়াহুদী খ্রিস্টান হিন্দু এই তিনটে দল সারা পৃথিবী দেখেন ইয়াহুদীরা মারতেছে কোথায় খ্রিস্টান হিন্দুরা মারতেছে কোথায় ইংকেন বৈষ্ণা হালুয়া এখানে কারা মারল আপনার ফিলিপিনা খ্রিস্টানরা আর থেকে কমিউনি তো দেখেন এই চার প্রকার বিজাত দু সরাসরি মাঠে আমাদের সঙ্গে আমাদেরকে ধ্বংস করতেছে চোখটা খুলে আমরা দেখি এরপরে আমরা আছি আমাদের জাতীয় দুশ্মন যারা জাতি দুশ্মনগুলোকে আমি বলতে চাচ্ছি যে যারা ইসলাম ও মুসলমানের মধ্যেই আছে এদের একটু দুই ভাগে বাদ করা যেতে পারে সাধারণত খুব ছোট ছোট ভাল ভাগ করে ভাগে বড়ো ভাগের এই সংক্ষিপে ভাগ করা যেতে পারে একটা হলো রাজনৈতিক ফিল্ডে রাজ মুসলমান ভাই রাজনৈতিক ফিল্ডে এরা ইসলাম ও মুসলমানের দুশ্মন কোনোভাবেই চাই না এরা ইসলাম মুসলমান জিন্দা থাকুক এরা কিভাবে বিরোধী হয়ে যাবে সেটাই কাঁধে সবসময় চিন্তাধারা এদেরকে দুইভাগে করা যেতে পারে দামপন্থী বামপন্থী রাজনৈতিক দল যারা করতেছে বামপন্থী আছে বামপন্থীও আছে নিঃসন্দেহ বামপন্থীরা বামপন্থীদের চাইতে মারাত্মক তার মধ্যে কোন সন্দেহ নেই তারা যদিও আমাদেরই ভাই কিন্তু তারা কিন্তু ওই ওদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ধর্ম ওদেরই কিন্তু জয়গান আমাদের দেশে গাইতেছে আমাদের জন্যে ওদের কথা ওদের কাটতে হয় না এরাই তাদের সেই কাজ করে যাচ্ছে এর মধ্যে সন্দেহ নেই আর তাহলে কি একই ইসলামী নামে মুসলমান ইসলামী নামেই মুসলমান বিভিন্ন দল উপদল খুলে বসে আছেন এবং নিজেরা ধর্মের ব্যবসা করে কেউ তো বায়াতের নাম দিয়ে কেউ তো কাশ হামির নাম দিয়ে কেউ তো সিলসিলার নাম দিয়ে কেউ তো আপনার বিভিন্ন জন বিভিন্ন এত না বলে আপনারা বোঝার চেষ্টা করেন যে ইসলাম এরা মুসলমান এরা মার্শাল্লা দাড়িওয়ালা এরা এরা এরা হজ করেন এরা করেন, এরা সবকিছু কারা তারা রাস্ল্লাই বলেন এরা হারিস ও কোরআনের কথা বলেন কিন্তু প্রকৃত তাহলে আপনাদেরকে একটু চোখ খুলে দেখতে হবে সত্যিকারে এরা ইসলামের জন্যই মুসলমানের জন্যই না তাদের প্রেক্ষার জন্যে এবং তাদের নিঃশ ব্যবসার জন্য লাগে না পুঁজি যার ফলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অর্থনীতিতে মাস্টার্স পাস করে এখন ওইখানে যখন তার অর্থনীতির চলে না তখন এক অর্থনীতি পেয়েছে ধন যেখানে তার টাকাও লাগে না ব্যালেন্স লাগে না মূলভার লাগে না আর কোন টাকা কে দেয় মুসলমানরা মুসলমানরা দেয় না মির্কা থেকে আসে না ব্রিটেন থেকে আসে না ফ্রান্স থেকে আসে না রাশিয়া থেকে আসে মুসলমানরা কে দেয় এরা কি খুব বহু লোকরা সব শ্রেণীর মানুষও যায় যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা মানুষের দিনমজুর খাতে যারা নিজের বইয়ের কাপড় আঠিক কি না খেয়াল করে কিন্তু হুজুরে টেলার পরিবারে ঠিক মতোই পয়সাটা দিয়া আসেন যাতে করে জান্নাত তার শহরে দেওয়া যাবে কারণ সস্তা জান্নাতের ব্যবসা যারা করতেছেন বিভিন্নভাবে কোরআন ও হারিসের নাম ঠিকই কিন্তু এই কোরআন হারিসের সঠিক বোঝ এই কোরআন হারিসের সঠিক শিক্ষা এই কোরআনের সঠিক ধারা এই কোরআনকে মোফাসেল হয়ে গেলেন তাফিল লিখে বসলেন হয়ে গেলেন ওই মোফাসেল এটাই তাফসিল বাকি আর তাফসিল পাওয়ার দরকার নেই নিজেই এক তরিকা খুলে ফেললেন এটাই সব ঠিক হয়ে গেল কত তরিকা বলতে গেলে তো অনেক কথাই কারো তরিকা एक बचर ना खेल पे स्वप्न पे गई तुरिका क्यों बसिप मैं घुम बेखे मेखे घुम पे तीन नतून नतुन ओसूल पे गई धर्म हो गुरान हरिफर ओसूल सब बदल तेल के जिज्ञेस कर लेमान छायता रुक सह तो एक নিজস্ব ওষুধগুলি ঠিকই মুহস্ত করেছে এটা হতে পারে এরা আপসের মধ্যে যদি তো বাদদার ধ্বংসের চাইতে অন্য আর কিছু হবে না আজ আপনি কোরআন হালিসির কথা বলেন বলেন যেটা এটা কোরআনে আছে এটা হাদিসে আছে তো বললেন এটা রায় আছে ক্লাস আছে যারা কোরআন হাদিসের মোকাবেলা করে রায় ক্লিয়াস দিয়ে যারা সালিত সালে হিন্দুদের তৎসিরকে নিজস্ব এই বিংশ শতাব্দীর মুখাস্তফসিল দিয়ে মোকাবেলা করে যারা কবর দিতে চাই এরা ইসলামের কখনই হতে পারে না এখানে এই মাইকটা আমাদের যে আজও আমরা সঠিক ইসলামকে বোঝা যে সেটা আমরা বন্ধ করি খুলকৌ শুনে সেদিনকে আমি বলছিলাম আপনাদেরকে যে সুফি হুজুর কি করেছেন সাইফ বলেন তাই মানা তাহলে নতুন আপনার কোরআন ও সন্ন্যার পড়ার কোনো পথ থাকলো বুঝার কোনো পথ থাকলো এটা কি আছে না তার জানার কোন ওদের মধ্যে মার্শাল্লাফাসও আছে। মহাদ্রেসও আছেন তারাও আবিস কোরআন পড়েন তারা আবীয় ভাষা জানেন কিন্তু আপনাদেরকে পথ বন্ধ করে দিয়েছেন যতই জানে অবা কিন্তু সাইফের ওপর আর কোনো কথা বলা যাবে না কালী বুজুর গড় দিন যা লিখে গেছেন ওই কেটাই পড়ে বাইরে আর কিছু পড়ার তোমার নেই কেন্দ্র করে যদি পুরো ইসলাম না হতে পারে ইমাম আহমদুল হামদাল দশ লক্ষ আসের হাতে তাকে কেন্দ্র করে তিন আমার সেই জন্য শুধু যদি পুরা ইসলাম না পায় তাহলে এই কোন থেকে আপনি পুরো ইসলাম পাবেন ইসলামকে জবাই করা শুরু পাবেন আর অন্য কিছু পাবেন এজন্য গত সপ্তাহ আপনার বলছিলাম আমাদের ইমাম কয়জন চারজন যেইভাবে আমাদের শ্রদ্ধা ইমাম ইমাম আবহানিপুর রহমদুল্লাহ একই একইভাবে আমাদের ইমাম ইমাম মানিক রহমতুল্লাহ একইভাবে শ্রদ্ধার পাত্র ইমাম সাতি রহমতুল্লাহ আলাই একইভাবে শ্রদ্ধার পাত্র ইমাম আহমদ আহম রহমতুল্লাহ একজনকে ভালোবেসে আরেকজনকে ঘিরে না করে এটা তো রাফিজুলের কাজ আহলেবাই খুব ভালোবেসে সমস্ত সাহাবিদিকে কাঁচা দিয়েছেন আবার নামাজারা নামাজ আবার আহলেবাই একই মাটির তল পাঠাই আহলুসন্নতল জামাত অর্থাৎ সেই যুগের আহসুন্ন জামা যে আহুল সুন্নতুল জামাত ইমাম ছিলেন কি ইমাম আহমাদুল হাম রাহেমাহুল্লাহ তাদের আঁকি যান আহালি বাইককে ভালোবাসে জালিকে ভালোবাসে সেরাসকে ভালোবাসে জেরাসুদ ভালো সে আল্লাহকে ভালোবাসে জালিকে ঘৃণা করে সেরাসুল ঘৃণা করে জার ঘৃণা করে আল্লাহকে ঘৃণা করে এই সমস্ত হাদিসও মানে আহলি বাইক সম্পর্কে যত তাদের হাদিস সবগুলোই মানে আবার অন্য অন্য সাহাবীর সবগুলো মানে আমার সাহাবিকে গাড়ি দেওয়া না সেটাও মানে কিন্তু নতুন আমার হুজুরাহ হজরত মিয়ার সম্পর্কে দেখতে গিয়ে আমার এই রাস সম্পর্কে লিখতে গিয়েও আসে আল্লাহ ইয়াদ সম্পর্কে লিখতে গিয়ে যিনি লিখতেছেন তার চেয়েতে ইয়াদ ছোট অনেক ভালো যিনি তাদের সম্পর্কে কথা বলছেন তাদের চেয়েতে তার চেয়েতে ওই সাহাবাহ ইসলাম বাহিমা অনেক গুণে ভালো যার কোন তারপরেও সিয়াদের প্রভাল প্রভাবিত হয়ে সুফিবাদ সুফিদাদের প্রকার একটা সুফি সরাসরি সুফি রা সুই রাজ জানেন রাসুল মরেন হায়াতুল নরী মরেন নাই রাসুল নরী ইত্যাদি ইত্যাদি হাজার নাজেন আরেকটা গ্রুপ আছেন যারা সরাসরি না, কিন্তু সুফিবাদে বিশ্বাসী তারাও কাস মনে করে তারা ইলহাম মনে করে তারাও মনে করে বুজুর্গের কাল কাস করতে পারে তারাও মনে করে ইলহাম হতে পারে সুফিরা বলে না সরাসরি কাস কিসের পর বোখারি আর আবহাওয়ার ফিল্মিয়ে কথা বলো সরাসরি আপনি আল্লাহর সঙ্গে কথা বলি পার্থক্য কি হলো কেউ সরাসরি খায় কেউ ডাকা করে নিয়েছে খাই একই আপিলা হলো পার্থক্যটা কোথায় হলো আজকে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে কিছু তো আছে যারা ছোটখাটো বিষয় নিয়েই মাথা খারাপ করে ফেলেছে কি করে হাত বাঁধলো আর কে নিচে বাঁধলো কি জোরে আনেন বলল আর কে আস্তে বলল বললো কে পচুরা করলো আর কি পড়লো না কে কি করলো না করা সবচেয়ে বড় মার্জি আকিদার ধ্বংস মুসলিম সমাজের আকিদা বলে কোন জিনিস নেই এখন তাও জনতা মার্শাল তা হিন্দু জনতা নেই না কিন্তু কোন হিন্দু জনতা আপনার কারা এটাই শাহজাহ আলীর মাজার শাহমা খানজাহানের মাজার ফুলার মাজার এই তহ জিনাগছে না অন্য কেউ নাকি হিন্দুরা খ্রিস্টানরা ইদুরা বৌদ্ধা সাঁওতালা এটা এই সমস্ত জমজমাট তারা লাগছে এই আপনার তহদিনী জনতাই তো এই যে তহদিনী জমতার কথা আপনি সবাই আমরা এখন একটা কথা আপনাদের বলে দিই আসলে অবস্থাটা কোথায় আপনাদের বলি বিলাল মারা গিয়েছে কুয়ার এখন বাড়িওয়ালা পানির তো দুর্গন্ধ পান করতে পারে না আগের মত ছেলেটি বলল ছিল না গ্রামে দেখালিত একটা হতো ইন্দ্রা ইন্দিরা আবার কোয়া থাকতো তুই হুজুরের কাছে মুফতি সাহেবের কাছে ফটো আনার জন্য গেছেন বলছেন চল্লিশ বালতি পানি আবার হজুর কেমন ফুটলো দু পানি তো দুর্গন্ধ থেকেই গেল কয়ে আরে দেখ মানে ছোট বালতি পানি উঠে গেছে বড় বালদ চল্লিশ বালতি পানি তো গিয়ে লাঠ বালতি দিয়ে চল্লিশ বালতি পানি উঠিয়ে ফেলছে এবার অনেক পানি ফেলা হয়েছে কিছুক্ষণের জন্য গন্ধ কমে গেছে আমার কথা বলে স্বাধীনের পরে পুকুরে পানি খেয়েছি যে পুকুরে ছোট গোসল করতাম সেই পুকুরে তিন বছর পরে যখন আবার গিয়ে হলাম ওই পানি একদিক থেকে আমরা খেতাম আর একদিকে সকলে গোসল করছে আরেক গরিব ছাগল গোসল করছে সবাই পায়ের কোনো ব্যবস্থা নেই পরে কথা বলছে তিন বছরের কিন্তু খুব মানে স্বচ্ছ বা হয়ে গেছে পানি দুর্গন্ধ এবার বিড়াল পানি বন্ধ বেড়েছে এবার কেমন হলো এবার বেশ দল হুজুরের কাছে গিয়েছে হুজুর হতোয়াটা কেমন দিয়েছেন পানি তো দুর্গন্ধ খাবে না এবার হুজুরের এই যদি বলব করলে জিজ্ঞেস করছেন আচ্ছা ওই বিলালটা কি ফেলেছ তুমি বিলালটা ফেলতে পারে আজ মুসলমানদের অবস্থা হয়েছে এই বিলাল থেকে গেছে পথা বিলাল পানির মধ্যে আর পান শেষ তেল লাগে জিজ্ঞেস করতে আছেন বিলাল ফেলতে কেউ রাজি না আমি বলতে চাচ্ছি ঠিক আছে একটু গন্ধ পানি খেঁসেছিল আবার ওইটা খেতে থাকো আবার গন্ধ পাওয়ার খেঁচো কিন্তু বিলাই খেলতে কেউ রাজি না আমার মনে হয় আমাদের যদি সবাই মিলে তা গ্রামের ফলে মুসলিম মিলাতে এই কিছু পানি আর এই দুর্গন্ধ বিড়ালের পচা পানি খেয়েছে এদের পিঠ এদের এদের এদের বই সব কিছু নষ্ট হয়েছে আজকে আমাদের কাছে जमजा आठे बस आठ आल्ला छुरी बसित आत्म नो जाए पास ना मनिगाम कैक बस মানুষের কাছে মিথ্যা বলতে এরা যে কোনো যে কোনো ব্যবস্থা করতে এরা কিছু মনে করেনা কয় তোর দিনাজপুর শহরে বড় বড় আলমদেরকে দেখে একটা আমি আলোচনা করছিলাম আশিদা বিষয়ে আমি বললাম যে সমস্ত জোরে হাত বাড়া ঝগড়ি নাও তাহলে উনি খুববার মধ্যে যায় না কোথায় বলছেন না যারা বড় গুলা আল্লাহর তাদের কাশ তাদের ইলহাম হয় মহাশাহ আর কাশ দিনের নতুন নতুন সবকিছুই তারা হতো নতুন নতুন অনেক কিছুই তারা সাজ করছে লালবাহাদ আসুক আর কুফিল্ শেখ হয় কিসে কাকুর হয় এটা জানে তো প্রার্থ করতে পারবেন কাজ সব চালিয়ে দেওয়া হয়েছে ওস মহা কেলে আজ হচ্ছে ফিরে কেউলার ঐদিকে মানুষ খেজুর গাছের উপরে লাফালাফি করতেছে পানির মধ্যে এরা আল্লাহর পাগল এর মধ্যে কোন ছন্দ যে আল্লাহর ওরা ইবনেস সাইতানের বলি আউলে রহমান নাই ওর সৈতান ছাড়া খেজুর গাছের কাটার করে লাগাতে পারে না অসম্ভব পারে না দশ ফিট লাভ দিতে অসম্ভব ইস্কেরা কি চার থাকে না প্যাগাল্লি নিয়ে এদের কত কিছু হ্যাঁ কত কিছু কাশ এলহাম প্যাগাল্লি এস কত কিছু দিয়ে আশেখে রসুল আশেখ এলাহি এরা অসলে শূন্যত কে পদে জমা করে চিরতরে এদেরকে এরা কবর দিয়ে এরা শূন্যের জল হয়েছে বন্ধুগণ আজও আপনাদের বলল ছোটখাটো মাসলা মাসলার্লি ঝড় আপনাস না করে যদি বুঝে আসে সে আমল করার চেষ্টা করেন না পারলে কারণ শূন্যত একটা আমল তো টেলিকে না করে হাটটা যদি তো না বাড়ে বাড়িতে ছেড়ে নামাজ পড়ে কেউ টাইলে নামাজ হবে না কেউ বল এতে তোমার বলবে কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ নবী আল্লাহ কি হয়েছে ওইখানে কোন খাদেন নাম হল তার খাদেন তারপর কি কি দেখেছে কি হয়েছে রাসুল কি বলেছে এই সমস্ত যারা রাসুল সাল সাল্লাম কে মনে করে হাজির নাজের মনে করে যারা রাসু সাহ্লাম কে সরাসরি অন্যাত জাহ্মানের মশলা না মশালা না এটা হলো জাম্নাত আর জাহ্মানের মশালা যদি আকিদা রাখে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে বা জানতে পারে তাহলে সকলের মতে কাকের মধ্যে কোনো সন্দেহ নেই অর্থাৎ করে কিন্তু ছোটোখাটো মশালাই তো বেপল না তবে নিঃসন্দেহে একজন আমল করার চেষ্টা করতে হবে কিন্তু আমি বলবো ভেঙাল করার দরকার নেই মহিলাম সমস্যা আকিরা যার ফলে যার ফলে সুন্দর ওহাবিদের মাদ্রাসা কি করে উৎফল করে হাটা গালি মাদ্রাসা যাওয়া যাবে না মাদ্রাসা মিছনে করবেন আনন্দ যেদিন বালাকাটের ময়দানে ইতিহাস আমাদের ইতিহাস আমাদের ইতিহাস কথা বলে বালাকাটের ময়দানে ইসমাইল শহীদ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন তার সহাযতে মুসলমানদের শোক পালন করতে হবে করতে হবে দিল্লি এর জানে মসজিদে জুমারা নামাজের পরে মিষ্টি উত্তোলন করা হয়েছিল কারা ওরা যে হাত করা হারাও কারা এরা মুসলমান না বাবা আব্দুল্লাহিম সাহেব বিরাট এক অপরাধ করেছিলেন শূন্য বই লিখে মারা গেলেন সেদিন অনেকেই আলহামদুলিল্লাহ করে বললেন ডাকালটা হালাক হয়ে গেছে এই জন্য আপনাদের বলব যে যেই বাগদাদের ঘটনা ছিল তখন কিন্তু ঘটনা ছিল আকিদার এতটা গর্ব ছিল না খেয়াল করেন সেই সময় আকিডার গর্বল এত বেশি ছিল না ছিল অসাড়ি মতাগরি জাহানিয়া মোসাদ্দ ছিল কিন্তু মাধব বড় ওই মাধব ছোটাম বেশি জানো কম জানে আপশের মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু এখন তো দুইটি একসঙ্গে দুটি একসঙ্গে না আকিলাও জটিল আর ফরি মশালার শাখা পুশাখার মশালাও জটিল আজ থেকে আজ থেকে ত্রিশ বছর আগে ঢাকাতে কোনো দেবী কেউ জয়ী আমিন বলবে কোন হারাপি কোন আহ দেবী কোন হারাপিদের মসজিদে জয়ী বলেছে তো তাকে গিয়ে মসজিদ ধরে নিয়েছে এই জন্য তিনটা মসজিদ নাপাক্ক হয়ে গেছে নাপাক্ক হয়ে যাবো আপনি একটা আমিন বলেন বলে যদি চার মাঝামের চারটেই হয় তা আপনি একটা মানছেন একটা মানছি আপস্যান্ড হয় কারণ কি কারণ না কিন্তু আসলে এখানেই আসবি না যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে যে আজও রাসুল সাল্লামের কথা আমাদের স্মরণ করতে হবে অসুন্নতি দুইটা জিনিস ছিঁড়ে গেলাম দুই তোমার আখীর্ভ হবে না কিতাবুল্লাহ অসুন্নতি আল্লাহর কিতাব কোরআনুল এবং রাসুলের সুন্নত হাদিস এদিকে যদি আজ আমরা মানতে পারি আজ আমাদের দণ্ড কিন্তু মেটে যাবে এবং মনে রাখতে হবে যদি ভাবে কোনো সুযোগ পেয়ে যান তাহলে আকিরার ইসলাম নিজে করলাম নিজের পরিবারের করলাম নিজের আত্মীয় স্বজনায় করলাম এইভাবে তাওয়াতের কাজ সর্বপ্রথম আকিরা দাওয়াত করুন সর্বপ্রথম তলহির দাওয়াত করুন কারণ আজ তালভিড় অবস্থায় এতই কঠোর মানে এতই জড়ার জন্য এবং তাওহিল অবস্থা এতই করোন যেটা কল্পনা করা পারে না আকিদার রাজ্যে যদি আমরা একটু খালি যাই কারণে জানেন জিনিস মূল জিনিস এবং এইটাও মনে রাখতে হবে যে আকিদারকে শুদ্ধ করার জন্যই কিন্তু সমস্ত নজির সৈদের আগমন বলে তাকে আমি আমল্ কেন ধরতে নবীর হসেন ওদিমি কেনা ছিলেন আমি আহমদুল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত করো তাহু তাগুদ থেকে তোমরা দিয়ে থাকো জানা হতে পারে সয়তনা যে ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করো হতে পারে তাদের যে রায়ের দাবি করে সেও হতে পারে এই তাগুদ যারা আল্লাহ বিধান ছাড়া অন্য বিধান যে বিচার করে তাও হতে পারে এই তাগুদ যারা যার ইবাদত করা হচ্ছে কিন্তু কিছুই বলছে না গিয়ে করা হচ্ছে কিচ্ছু বলছি কত বসি করতে হবে হুজুর কল্প চিন্তা করতেছেন কিন্তু উনি ওটা কেউ নিষেধ করছেন আজ পৃথিবীতে এক সময় তো ছিল তাগুত সেরাও আর আর এখন তাগুত তাগত দায়িতা ইসলামের নামে মুসলমানরা এই জন্য গণ যুগ আমাদেরকে মনে রাখতে হবে যে শিখ উৎখাপ করে তৌহদ প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মূল কাজ মূল কাজ দাওয়াত আল্লা আল্লাগার বাল্লি কেমন তোমার বাবুরের পক্ষ থেকে যা আছে সেটার তবলিক করো কিন্তু এখন আমরা তবলিক করতেছি কিসের কোন কোরআন তাবলিক করতেছি আমরা কোন সুন্নার তবলিক করতেছি আমরা আপন আপন মেঝহের আপন আপন জানেন আজকে আধুনিকতার নাম দিয়ে একশো হজুর আমি কেরাম কি বলছেন জানেন ইসলামকে আধুনিকরণ করতে হবে বলে পুরানো ইসলাম আর চলবে না এখন আপনা আপনি আপনার ইসলামের সঙ্গে মিলাবেন ইসলামকে আপনার চিন্তাধারার সঙ্গে মিলাবেন কোনটা চলতেছে আমার চিন্তাধারা এটার সঙ্গে যেটুক মিলবে না লা সবার চিন্তাধারাকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে এখন প্রয়োজন নেই এই করা ভাবছি গবেষণা হয়েছে চিন্তা হয়েছে ওইটাকে প্রভাব হবে আর যেটুক মিলবে না ওইটুকু ইসলামকে আপনি ফেলে দেবেন্লাহ যেটা এখন অবস্থা হয়েছে তাই এবং নিজেদের স্বার্থে নিজেদের চিন্তাধারা নিজেদের গবেষণা নিজেদের মন নিজেদের নিজেদের প্রযুক্তি এবং চিন্তাধারার সঙ্গে মিল আছে এই জন্য বন্ধুগণ স্বচ্ছ ভাবে আজও কোরআন হাবিজকে বুঝার সময় আমাদের অত্যন্ত ঘনিয়ে এসেছে আসুন আমরা এবং হাবিজকে একই চমা খাওয়া চোখে চশমা খাওয়া কারণ কালু চশমা দিয়ে তৈরি হলু চশমা দিয়ে বাইরে বোঝার কোন উপায় নেই চশমা খুলেতে হবে এই গোলামের চশমা খুলে দিয়ে আগেকার সাইফ সালিনা দিয়ে বুঝে আনার চেষ্টা করতে হবে আল্লাহ রব্দুল্লা আলম আমাদের সব বাইকে কোরআন হাবিসের তালে এসে তা ওহীদের মূলবান দান করেনা আলবাই কেলা কেলা লাব্বাই আল্লাহ কোন শরিক নেই কিন্তু ওই বান্ডাই আবার আগুন গিয়ে সে করুন অবস্থা কি হত কি নামাজ কি জাকাত ফেলতে হবে এরপরে পানি ওই পানি খাওয়ার উপযুক্ত হবে আর বিড়াল লিখে যতই পানি খেতেন ওই পানি খনিজের জন্য কিছুটা গ্রন্ধ দুই কমে গেলেও কিন্তু আলোর পরক্ষণ বাড়তেই থাকবে এর মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহ রব আলীন আমাদেরকে দীর্ঘদুনিয়া কোরআন সৈহ আলোকে সালফ সালিমদের বুঝে বুঝে আমাদের কল্যাণ এহলোকের পরলোক উভয় করলাম অর্জন করে আল্লাহ ইমামের সঙ্গে তৌহিদ ইমামের সঙ্গে আমাদের এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন মুসলিম ইমাতের ও মুসলিম ইম্লাতের ঐক্য এবং সংহতিকে তৌহিদ ও আকেলার ভিত্তিতে আবার মুসলমানকে একাত্ম হওয়ার আল্লাহ তৌফিক দান করেন আপনার যদি যে সমস্ত আলোচনা আটকে আমরা করলাম একটা বই আছে বাংলায় অধপ্রতের অটল তলে বা আবু তাহের বর্ধমানী দিনাজপুরের উনি মানুষ হেজরত করে মোদিন দিনাজপুরে আসতেন উনি একজন ভালো মানুষ অধঃপ্রত্যের অটল তলে এই বইটা পড়লে হয়তো আপনারা মানে ওনার খান বেশ কিছুটা উনি আলোচনা করছেন আমি অবশ্যই এগুলি বিভিন্ন আরবিক বই থেকে নোট করছি ওখানে উনি ধারাবাহিক ভাবে সুন্দর আলোচনা করছেন বিশেষ করে বাগদাব বাগদাবদের জন্য আক্রমণ কয়েকবার উনি ওখানে ধারাবাহিক সুন্দর করে লিখেছেন